अभी जार आजाब पड़ाऊ जहां नाम दृश्य से दे तुम्हार देखते हमें तुम्हारे दे पृथ्वी स्वाद चिरतरे उठे जित दिन तुम्हारे मुखे हसीि पेत आनंद करा तुम्हारे जीवन थे चिरतरे हारिए जित तुम्हरा बसा बाड़ी आनंदे दुनिया भोग विश नारी सबकि आनंद तृप्तिगूल के चिरकाल तुम्हारा हारिए जो जो तुम्हारा देखते देखी जा सुनी রজব মাস আসলেই আমাদের স্মৃতিতে বেসে ওঠে মেয়রাজের কথা আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেয়রাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত যদি আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত চার মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা তার জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং ম্যারাজের সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছিল তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি সেটি হলো এটি সম্মানিত মাসের একটি সেই সাথে নবী সাল্লা ইসলামের জীবনে ইসরা এবং মেরাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধে মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রাসে ঘটেছে অবশ্য রজব মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে ১৬টির অধিক মতামত ষোলোটিরও নবী সাল্লা মেয়ারাজের তারিখকে ঘিরে প্রশ্ন উঠতে পারে কেন এত মতামত নবীজি সাল্লাহিসাল্লামের মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে এটি যখন মহাসত্য দিনের আলোর মতো পরিষ্কার বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত স্বয়ং কোরানে আল্লাহর্বুল আলমীন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন তাহলে যেই তারিখে এটি ঘটেছে যেই রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই তারিখটি সে রাতটি কোন তারিখ ছিল এটা কেন সংরক্ষিত না বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদরা বিভিন্নভাবে তারা ধারণা করে বিভিন্ন ক্লু থেকে তারা নানাবিধ তারিখের কথা বলছেন কেন এর উত্তর হলো যেই তারিখের সাথে বিশেষ কোন করণীয় বা বর্জনীয় থাকে। দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে এরকম স্পেসিফিক কোন নির্দেশনা করেন বা সুনায় দেওয়া হয়েছে ওই তারিখটি সংরক্ষণে সাহবা এখনামের কোন ত্রুটি কোন কার্পণ্য ছিল না কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোন কর্মসূচি নেই বিশেষ কোন বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না এর অন্যতম কারণ হলো আজ থেকে সেই সাড়ে শত বছর আগের বিশ্ব বাস্তবতায় মানুষ আজকাল যেরকম দিবস কেন্দ্রিকতার মধ্যে দিয়ে আমাদের জীবন আমরা পার করি তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না বেশি আগে যেতে হবে না সাড়ে চোদ্দোশো বছর তো বহু পূর্বের কথা আমরা আমাদের সমাজ বাস্তবতা যদি তাকায় দেখতে পাব যে অনেক মুরব্বী আছেন বা চল্লিশ পঞ্চাশের বেশি বয়স যাদের অনেকেই আছেন তার জন্মের একজাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন না কিন্তু তার ছেলেমেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে ছোটস্ত মুখস্থ আমি কি সঠিক বলেছি কারণ কি সুযোগ ছিল না আর এখন যেহেতু কেক কাটাকাটির ব্যাপার আসছে কালচার আসছে খ্রিস্টানদের ভায়া হয়ে আমাদের মধ্যে আসছে অগ্নি থেকে খ্রিস্টানদের কাঁধে তাদের থেকে মুসলমানরা জেনে হোক না জেনে হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক সেটাকে ধারণ করছে এখন আমাদের পেটে ভাত তরকারি আছে। যেহেতু আছে অতএব ছেলে কবে জন্ম নিল মেয়ে কবে জন্মদিন হলো জন্মদিবস তাকে উইশ করা এগুলো এখন আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়েছে এছাড়াও যেহেতু অফিসিয়ালি জন্ম নিবন্ধন করতে হয় পাসপোর্ট বানাতে হয় সার্টিফিকেটের জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয় সেজন্য খুব সঙ্গত কারণেই এখন জন্মের তারিখটা আমরা সংরক্ষণ করছি অথচ আমরা অনেকে আছে যে নিজের জন্ম তারিখটা কবে এটা আমরা বলতে পারবো না কারণ তখন এতটা নিট এটার ছিল না তাহলে এবার সাড়ে চোদ্দশো বছর আগে যদি আপনি চলে যান তাহলে এই নিট বিন্দু পরিমাণও ছিল এই কারণে সাহবা এখন যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোন কার্প করতেন না বিক্রিম হাদিস। কোনো পয়েন্ট বলেছেন এমন মনোযোগ নিয়ে সাহবা ইকরাম শুনতেন যে বিভিন্ন হাদিস থেকে আবু হনহ সাহাবিদের হাদিস শ্রবণে তাদের মনোযোগিতাকে স্পষ্ট করতে গিয়ে বোঝাতে গিয়ে উদাহরণ দেয়া হয়েছে যে একটা গাছের উপর যেরকম পাখি এসে বসে সাহাবিরা এরকম পিন পতন নীরব হয়ে এরকম পরিপূর্ণ স্তব্ধ হয়ে চলা বাদ দিয়ে শতভাগ মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে নবী সাদ কথা শুনতেন যে পাখির জন্য এটা অনুমান করা কঠিন হতো যে এটা মানুষ না কোনো গাছ এইভাবে মনোযোগ দিয়ে তারা শুনতেন তাহলে যেটা সংরক্ষণ করা দরকার সেটা তারা ঠিকই সংরক্ষণ করেছেন কিন্তু যে জায়গাটা আমরা ছিলাম মূলত সেটা হল নবীকার ম্যারাজ এটি ঘটেছে বহু বিশুদ্ধ হাদী দ্বারা এটি প্রমাণিত স শরীরে তার ম্যারাজ হয়েছে স্বপ্নযোগে হয়নি অনেকে বলে স্বপ্নযোগে হয়েছে স্বপ্নযোগ্য যদি হতো তাহলে মক্কার মসিকরা তো অস্বীকার করতো না স্বপ্নে তো মানুষের মধ্যে সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে সেখানে সেখান থেকে আবার উর্ধাকার সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাম দেখি সিদ্দাত মমতা বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ সবকিছু করে আবার ব্যছেন মুহূর্তের মধ্যে করেছে। যদি স্বপ্নে হতো তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোন কারণ থাকতো না তাহলে বোঝা গেল স্বপ্নে হয়নি সশরীরে হয়েছে এবং মেরাজ ঘটনা ঘটেছে সেটা সত্য কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোন হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয়নি কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি ভাইরানা তাহলে বিশ্বক আলাহিসের মেরাজ হয়েছে মেরাজের দুটি পার্ট একটা হলো মক্কা থেকে বাগদিস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। मध्य मक्का अलौकिक भाव बल मिसे मस्जिद हराम मक्का বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তালা নিয়ে গেছেন এটুকু কোরআনে বর্ণিত আছে সেখানে আল্লাহ অলৌকিক ভাবে তাদেরকে উপস্থিত করেছেন তাদের এই মহাম্মত নবী সদালাম করেছেন তারপর উদ্ধাকাশ ভ্রমণ করিয়েছে তো একটা পাঠ তো কোরআনেই আছে এটাকে অস্বীকার গুলি ইমানেই থাকবে আর বাকি পাঠ বিশুদ্ধ হাদিসে আছে দেখুন এখন মানুষ মহাকাশ ভ্রমণ করছে মানুষ মহাশূন্য আবিষ্কার করেছে মানুষ কখনো কল্পনাও করে তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে সবাই পাগল বলতো না নবী করিম সাল্লাহ আলিয়াকে যে আল্লাহ তালা নিয়ে গেছেন मानुष्ठ मानुष आल्लार सृष्टि मुहूर्त मध्य सब किस दुनिया मान ये सम्भव से मानते कि खूब जोर मानाते हैं যেটা পেরেছে সম্ভব করে দিয়েছে এটা দেখে আল্লাহ কি পারেন তার কাছে সে বিষয়ে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেওয়া কমন সেন্স আর সুস্থ মস্তিষ্ক যথেষ্ট এরপরে যদি দুই পৃথিবীতে এসেও যদি আমরা কেউ না হই আমরা যদি ইমান আনয়ন করতে না পারি আমাদের ইমান যদি সুদৃঢ় না হয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি না হয় তাহলে এটা আমাদের দুর্বলতা এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটি এই আল্লাহ তালা ইসলাম ঘটনা বলতে গিয়ে শুরুতে বলেছেন সুবহান যে আল্লাহ তালা রাত্রি কে এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তোমরা যে সন্দেহ সংশয় করছো মক্কার মুর্শিকরা এগুলোর থেকে আল্লাহ অনেক উর্ধ্বে তোমরা চিন্তাও করতে পারো না এগুলো আল্লাহর জন্য কোনো ইস্যুই না কোনো ব্যাপারই না भैराम तो नबी करीम सल्लाम केल्ला क्या घटे कारण हल्का नबी करीम सलमेर जीवने एक बचर छो खूब कष्ट बचर जो बचर के बला हैलेश बचर कष्ट बचर से बचरता बचरेबी सल्लम तरह ঘরের আপন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন তার ঘরের আশ্রয়দাতা ছিলেন ঘরের সান্ত্বনাদানকারী ছিলেন খাদিজার তালহা আর বাইরের সান্তনা ছিলেন চাচা আবু তালে দুজনকে হারিয়েছেন আর মক্কার মুশ্রিক তাইফদের মুশ্রিকদের নির্যাতনে নিষ্পিষণে ক্লিষ্ট পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন তার জীবনের সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে সান্ত্বনা দেবার জন্য তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তালা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন জান্নাত দেখিয়েছেন জান্নাত দেখার পর একজন ইমানদার যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না কল্পনা করে না এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না সেই জান্নাত অবলোকন করতে পারাও তো মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ আল্লাহ তালা সেই জিনিসটাকে দান করলেন আল্লাহর সান্নিধ্য আল্লাহ নিয়ে গেলেন এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন তারপর আল্লাবুল আলমিন পির সাল্লা সাল্লামকে সিদ্ধাতুল মন্তহা ঊর্ধ্বাকাশের শেষ সীমানা যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না নামে হয়তো বলেছে তার প্রকৃতি তার আকার সেগুলোর সাথে এগুলোর কোন তুলনা নেই সেটা হল সীমানা ঊর্ধ্বকাশের আল্লাহবুলের সৃষ্টি জগতের মধ্যে ওইটা করে আর আল্লাহর উপরে আর যেতে পারে না আল্লাহ তালা শেখানা নবী সালামকে নিয়েছেন তার সাথে কথোপকথন করেছেন তাকে অনেক উপহার দিয়েছেন ন্যামত দিয়েছেন আবার তাকে ফেরত পাঠিয়েছেন এগুলো সবই ছিল ওই যে পেরেশানের বছরে তার মনবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার পুরস্কার এর আগেও দেখেছেন আল্লাহরুল্লাহ আলমিন ফেরিস্তা জিবলি কে ছয় শত ডানা দিয়েছেন কত ডানা প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত এত বিশাল এরকম ছয় শত টানা আল্লাহ তালা দিয়েছেন এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তালা তার মূল আকৃতিতে আল্লাহ তালা আপনি নবী সদ্দালামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেয়ার মেয়রাজ নবী সদাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন যত নবীর তার আগে পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন সেটা কি তাদের রুহের কোনো বিশেষ উপস্থিতি না দেহসহ রুহের কমপ্লিট উপস্থিতি তার ধরন প্রকৃতি কি সেটা আল্লাহ তালা ভালো জানে হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম সপ্তাকাশের প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসুলের সাথে সাক্ষাৎ করেছেন যেমন প্রথম আকাশ যেটি এটিতে নবী সাল্লি সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম হাসরতুলসাল্লামের সাথে আদিপিতা द्वितीय आकाशे नबी सल्लात करल्लाबी ईसा आल्लामे तृत्य आकाशे नबी सल्लाम साक्षात करेक नबी अल्लाह तला यूसुफ अल्लास्ल्लम चतुर्थ आकाशे नबी करीम सल्लाम साक्षात कर आल्लाबी द्री सलास्लतमर साथे पंचम आकाशे नबी करीम सल्लाम सात करनबी हारून अलीसल्लम का झष्ट आकाशे नबी सल्लाम साक्षात कर नूस अल्लमर साले এবং ষষ্ঠা সপ্তাকাশে নবী সালসাল্লাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম রসালামের সাথে তাহলে আদিম আলাহরাতাম ইসা আলহ সালাম ইউসুফ আলী ইসলাতাম ইদিসাল্লাম হারুন আলহতুলাম মোসাল্লাহরাতাম এবং ইব্রাহিম রসরতুলসাল্সাল্লাম সাত আকাশে সাতজন বড় এবং বিশিষ্ট নবীর সাথে নবী সালসাল্লাম সাক্ষাৎ এই সাক্ষাতে তাদের সাথে মত বিনিময়ের তাদের সাথে কুশল বিনিময়ের তাদের কাছ থেকে দোয়া লাভ করার তার সন্ন্যার অনুসারী যারা বেদাঁত এবং শির থেকে যারা বেঁচে থাকেন সেই ইমানদারদেরকে নবী সদাল্লাম যে হাউজ থেকে নিজে হাতে পান করাবেন যে হাউজে কাউসারের অগণিত পান করার বিশাল ব্যবস্থাপনা থাকবে সকল ইমানদারদেরকে আল্লাহ তারা সেখান থেকে সুন্নার অনুসারীদেরকে আল্লাহ সেখান থেকে পানি পান করাবেন যে সে পানি পান করবে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তারা কখনো পিপাসা পাবে না অথচ কেমনতে সূর্য মানুষের খুব, নিকট অবস্থান করবে যার কারণে পিপাসায় মানুষ পাগল পরা থাকবে কিন্তু মৃত্যু আসবে না ওই সময়টা তাদের আল্লাহ তারা যে হাউজে কচার দান করবেন নবীজিকে মেরাজে সে হাউজে কচার তাকে দেখিয়েছেন এটা অনেক বড় সৌভাগ্য নামত ছিল তার জন্য চার নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য জাহান নামের কিছু দৃশ্য আল্লাহ তালা তাকে দেখিয়েছেন কি হতে পারে প্রশ্ন উঠতে পারে জান্নাত জাহান নাম কি অলরেডি সৃষ্ট উত্তর হলো না এটাই আল্লাহ সুন্না জামানা করোন সুন্না এটাই বলে যে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ইতিমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে নবী করিম সাল্লাম কে আল্লাহবুল আলমিন সে জান্নাতের কিছু দৃশ্য আবু হল পাঁয়ের জান্নাত শুনতে পাওয়া বিশিষ্টা তাদের মর্যাদার কারণগুলো উদ্ঘাটন করতে পারা জান্নাতীয় সাথে জাহান নামের কিছু করুন দৃশ্য মানব জাতিকে আদম সন্তানকে ইমানদারদেরকে সতর্ক করাবার জন্য আল্লাহ তালা দেখিয়েছেন পাঁচ নম্বর নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান্নামের যে প্রহরী মালিক নামক ফেরেস্টা তার সাথে তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরিস্তার সাথে নবী সাদালামা সাক্ষাৎ এবং একটি মসজিদ যেই বাইতুল এটা এইটা আল্লাহুল আলমিন মক্কার ঠিক বরাবর আল্লাহ তালা যার অবস্থান রেখেছেন এই মসজিদের বিশালতা এত বড় যেখানে আল্লাহ করলে সত্তর হাজার সেটা আল্লাহ ভালো যায় তো সত্তর হাজার ফেরেস্তা একসাথে যারা সালাতদায় করেন তারা একদিন যারা সালাত করে বের হন সেখান থেকে নামাজ পড়ে বের হন পর্যন্ত তারা আর সেখানে ঢুকার সুযোগ পান না এরপরে নতুন সত্তর হাজার ঢুকে फिर संख्या कत एकमल तो नबी सद्लम केल्लामीट कर सूझ दिए कथा एक, वागा। वागा। एक आगे बोल ऊर्धत सर्वशेषिंग बॉर्डर जेटा फिर क्रस कर सूझ नहीं जाए সেখানে আল্লাহর সাথে আল্লাহ নিয়ে অনেক আলোচনা করার মতো সুবি সংক্ষিপ্ত সময় তো এই অর্জনগুলো গুলো আল্লাহ তালা তার নবী সাদ আলাহিসকে দান করেছেন ম্যারাজের মাধ্যমে এবং এই থেকে আমাদের প্রাপ্তির জায়গা নাম্বার এক আমাদের প্রাপ্তির জায়গা হলো জাহান নামীদের কিছু দৃশ্য দেখেছেন আল্লাহ তাকে কিছু দৃশ্য দেখিয়েছেন সেই দৃশ্যটা দুনিয়াতে কম ডামি ক্লাস হয় ডামি অনেক কিছু হয় হতে পারে জাহান্নামের ওই রকম একটা চিত্র যে এমন হবে সেটা আল্লাহতলা দেখিয়েছেন আবার হতে পারে আল্লাহ তালা মূল এবং হাকিকতটাই দেখিয়েছেন এর প্রকৃতিরূপ কেমন ছিল আলমল গেব এবং অদৃশ্যের জগৎ সম্পর্কে বলে আমরা ততটুকু শুধু আমরা নিজেদের থেকে ব্যাখ্যা করার সুযোগ থাকে না তো নবী সাল্লাম জাহান নামে যা দেখেছেন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার সুযোগ আছে যেমন মেয়াজে আল্লাহ হাবিব সাল্লা আলু সাল্লাম যখন ফিরিশ সাথে জাহান নামের বিভিন্ন দৃশ্য দেখছেন এর মধ্যে একটা দৃশ্য হলো যে তিনি দেখতে পাচ্ছিলেন যে কিছু মানুষ তারা তাদের হাতে যে নখ এই নখগুলো সাধারণ আমাদের দুনিয়াতে যেরকম নখ থাকে এরকম পাতলা বা এতটা সাধারণ পর্যায়ের নখ না সে নখগুলো দেখতে পাচ্ছেন যার নামে কিছু লোক তাদের নখগুলো হল সবগুলো পিতলের। ধারালো ভয়ঙ্কর এগুলো দিয়ে তারা তাদের চেহারা এবং বুককে তারা ছিঁড়ে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা অটোমেটিক এটা সুস্থ স্বাভাবিক মানুষ তো নিজের চেহারা নিজের বুক আসতে না কিন্তু এমন ভাবে আল্লা তালা তাদের শাস্তি দিচ্ছেন যে তাদের এই হাত দিয়ে তাদের মুখ এবং বুককে তারা চিঁড়ে ফেলছে আবার সেটা স্বাভাবিক হচ্ছে আবার চিঁড়ে ফেলছে এভাবে এই শাস্তির মধ্যে তারা ডুবে আছে এটা অটো হয়ে গেছে আল্লাহ করে ফেলেছেন তার জন্য এই শাস্তি তাদের চলছে আল্লাহাম সেখানে থামলেন ফিরিশ তাকে জিজ্ঞাসা করলেন এই করুন পরিণতি যাদের হচ্ছে এরা কারা কি অপরাধে তাদের এই শাস্তি হচ্ছে তখন নবিসামকে ফির তারা জানালেন এরা হলেন সেই সকল মানুষ যারা পৃথিবীতে মানুষের চরিত্র হনন করত মানুষের অগোচরে মানুষকে এই সমালোচনা করে মজা পেত গিব শেখায়েত করত মানুষের সম্মান হানি করত মর্যাদা নষ্ট করত মানুষকে অপমান অপদস্থ করত। মিথ্যা মানুষের বিরুদ্ধে নানাবিধ কথা তারা রটাত এগুলোতে তারা এনজয় করত মজা পেত আজ আল্লাহর তরফ থেকে তাদের জন্য এই শাস্তি এবং এই শাস্তি তাদের জন্য চলমান থাকে। এপন নবী করিম সাল্লা দৃশ্য দেখলেন সেটা হলো কিছু অনবরত এই স্বাস্থ্যের মধ্যে তারা নিপতিত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরিস্তাকে যে এরা কারা তখন ফেরিস্তা বললেন এরা হলো সেই সকল মানুষেরা যারা পৃথিবীতে মানুষকে অনেক লম্বা লম্বা নসিহত করত উপদেশ দিত মানুষকে হাদিসের কথা বলে সতর্ক করত। মানুষকে আল্লা সৃষ্টি করার জন্য বলতো কিন্তু তারা করত। আল্লাহ আমাদেরকে জাহান্ন আজাদ থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন তারা বলার মানুষকে অনেক কথা বলে নিজে আমল করেন এই রোগ আমাদের অনেকের মধ্যেই আছে এই রোগের সবচেয়ে বড় কাস্টমার বা এর সবচেয়ে বড় আতঙ্কের জায়গা রুগী হলেন আলেমুলামারা হাফেজরা কারি সাহেবরা আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরাও মানুষকে যে কথা বলি সেটা নিজে আমরা আমল করি না আল্লাহ বলেছেন মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেকে ভুলে যাও নিজে সে কাজটা করো না এর ভয়ঙ্কর শাস্তি সাল্লাম এই দৃশ্য দেখেছেন जो कि मानूष आल्ला कितब तरा पढ़े क्योंकि अमल करना मानूष के बोलेना अल्लाह तला दुर्भाग्य मानसा जन सामिल न करें आल्ला जनखान आल्ला तला हेफाजते रखें अपन अनुग्रह जो आल्ला तला के जहान नाम आजाद रक्षा कर प्रमे करीम सल्लाह सल्लम आकटा दृश्य देखते पेलें से कि ता जहान नामे রক্তের সমুদ্রে তারা হাবড় খাচ্ছে আর একটা পার্ট থেকে একজন ফেরেস্তা আল্লাহ নিয়ে যেতে ফেরেস্তা পাথর নিক্ষেপ করছে এই পাথরগুলো নিক্ষেপ করে করে যখনই তারা কাছে আসতে চাচ্ছে আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে দূরে সরায় দেওয়া হচ্ছে এভাবে তাদের শাস্তি চলছে যে রক্তের সমুদ্রে তারা হাবরু খাচ্ছে আর পাথরের আঘাতে তারা রক্তরঞ্জিত হচ্ছে কষ্ট পেয়ে যাচ্ছে কিন্তু তাদের মৃত্যু আসছে না এই রকম পরিস্থিতিতে মানুষগুলোর যখন শাস্তি হচ্ছে দেখে জিজ্ঞাসা করলেন এরা কারা তখন ফেরিস্তারা বললেন এরা হলো সেই লোক যারা পৃথিবীতে সুদের কারবার করতো তাদের বুক কাঁপতো না আল্লাহ তালা যেটা এত জঘন্য হারাম ঘোষণা করেছেন সেটা তারা অবলীলায় করত। এই সুদক্ষোদেরকে সুদের কারবার যারা করেছে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এভাবে আমি কেমন সদ মেয়েরা যে জাহান্নামিদের বিভিন্ন দৃশ্য এবং চিত্র তিনি দেখেছেন তাকে অবলোকন করবার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যেন তিনি আমাদেরকে সতর্ক করেন তিনি সতর্ক হন তিনি জন্য বলেছেন এমনি আল আসমা আমি যা দেখি তোমরা তা দেখো আমি যা শুনি বা শুনেছি তোমরা তা শোনো না আমি যা দেখি আল্লাহর আজাব পাকড়াউ যাহার নামের দৃশ্য সেগুলো যদি তোমরা দেখতে তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত কোন কোনোদিন তোমাদের মুখে হাসি পেত আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত তোমরা বাসা বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস নারী এই সব কিছুর যে আনন্দ তৃপ্তি এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে। যদি তোমরা দেখতে আমি যা দেখি আমি যা শুনি আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক মুসিব করুন নবী করিম সাল্লাকে মেয়ারে আল্লাহ রবুল আলমী আর অনেক জিনিস দিয়েছেন যেগুলো সংক্ষিপ্ত সমালোচনা করা সম্ভব নয় নামাজ আমরা জানি মেয়রাজ থেকে তিনি পেয়েছেন তার আগে পাচকের বিধান এই উন্মতের জন্য ছিল না আল্লাহ তালা নবী সদ্দালামের সাথে একান্ত আলাপচারিতার পর তাকে পাঁচক নামাজ দিয়েছেন তবে প্রথমত এটি পঞ্চাশ রক্ত ছিল পঞ্চাশ বক্ত নামাজ দিয়ে যখন পাঠালেন তিনি ফিরে এসেছেন মুসা সৈদাল্লামের সাথে সাক্ষাৎ হল যখন ফিরে আসছেন মুসা আলাহ সাল্লাম বললেন পঞ্চাশ শক্ত নামাজ আপনার উন্মতের জন্য কঠিন হয়ে যাবে তারা পারবে না দিনে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে গেলে তারা কিছু করতে পারবে না আল্লাহর এই কঠিন এই নির্দেশ মানাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে এরা দুনিয়ার প্রতি অনেক আকৃষ্ট হবে অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে আপনি আল্লাহর কাছে জান কমায় নেন আল্লাহর কাছে ফেরত আসছেন বলুন আল্লাহ আমার উন্মতের জন্য একটা কষ্ট হয়ে যাবে আপনি আর একটু কমায় দেন পঁয়তাল্লিশ শক্ত দেওয়া হলো এভাবে কয়েক দফা গিয়ে কমাতে কমাতে পাঁচ অক্ট পর্যন্ত আসার পর নবী সদালাম সেটা নিয়ে আসলেন আল্লাহবুল আলমী নদালকে সুসংবাদ দিয়েছেন যে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আপনার উম্মতকে যেই এর বিনিময় আমি দিতাম পঞ্চাশ শক্তের জায়গায় পাঁচ অক্ত করে দেওয়া হলেও তাদের সুবিধার্থে এই পাঁচ অত্তই যদি শিক্ষম তার ঠিকমতো তারা আদায় করে তাহলে পঞ্চাশ অক্তের যে বিনিময় এটা তাদেরকে দেওয়া হবে নবী করিম সাল্লি সাল্লামের সাথে ত্রিমিজিবুল হাদিসে আমরা জানি যে ইব্রাহিম রসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে যখন মেয়ের তখন ইব্রাহিম রসাল্লাম তার সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম নবী সন্দুরকে বলেছেন তোমার উন্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবা আমাদেরকে সালাম দিয়েছেন ইব্রাহিম রসাল্লাম সালাম পৌঁছে তোমার উন্মতকে বলে দিবা জানিয়ে দিবা যে জান্নাতের মাটি বড় পবিত্র এর পানি বড় সুমিষ্ট আর জান্নাত পুরাটাই কিন্তু খাঁখা শূন্য জায়গা অথব সে জান্নাতকে যদি কেউ সুশোধিত করতে চায় সবুজ শ্যামল করতে চায় উপভোগ্য করতে চায় সুন্দর উদ্যানে পরিণত করতে চায় তাহলে সে যেন জেনে রাখে দুনিয়ার মতো সেখানে বীজ লাগিয়ে গাছ উৎপাদন করতে হয় না সেখানে গাছ উৎপাদন করবার জন্য তোমার উন্মত যেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো করে এই বাক্যগুলোর কারণ হবে অত তোমার উন্নত যেন এটা জেনে রাখে তাদেরকে জানিয়ে দিও যে জান্নাত সেটার জন্য কিন্তু তাদেরকে পার্থিব জগৎ থেকে জীবব দশায় দুনিয়া থেকে তাদেরকে কিন্তু সেখানে উৎপাদন করে স্বীকৃতি আল্লাহর বড়ত্ব বর্ণনা এবং আল্লাহর প্রশংসা এই বাক্যগুলো আমরা বেশি পাঠ করব সুবহান আল্লাহ তাদেরকে এই সব গুলোকে বেশি বেশি অন্তর থেকে মহাপতের সাথে উচ্চারণ করার অন্তর থেকে ধারণ করার তফিক দান করুন আল্লাহ তারা তার জন্য সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্না মা ইসরা নিশ্চয়ই মানুষের কষ্টের পরে কষ্টের সাথেই সুখ থাকে আল্লাহ পরে শব্দ বলেননি বলেছেন মা আল্লাহরে অর্থাৎ মানুষের কঠিন সময়ের সাথেই সহজ সময় ভালো সময় থাকে বারবার আল্লাহ তালা বলেছেন মেরাজ থেকে আমাদের যে শিক্ষার বিষয়গুলো আছে এর ভিতরে একটা হলো ইনামা আল্রা কষ্টের পরেই সুখ থাকে না বিশাল সাল্লামকে আল্লাহতালা অনেক পরীক্ষা নিয়েছে অনেক কষ্ট তার জীবনে ছিল এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা জান্নাতের নামতো দেবেনি দুনিয়াতেই আল্লাহ তালা মেয়েরাজের ন্যামত দিয়ে তাকে ধন্য করেছেন আমাদের সবার জীবনে কষ্টের মধ্যেও আল্লাহ তালা সুখ রাখেন আমরা অনেক সময় সুখটা অনুভব করার চেষ্টা করি না বুঝে উঠতে পারি না যে কি সুখ পাইছি অনেকে আমরা নাশুকুরি করি যে আমার জীবনে কখনো সুখের দেখা পাইলাম না এই কথাগুলো আল্লাহ নত আপনি যে দাঁড়ায় বলতে পারছেন এটাই তো আল্লাহ তালা অনেক বড় নায়ামত এই বলাটাই তো অনেকে বলতে পারছে না কত পয়সা আলা মানুষ আছে অনেক পয়সার মানুষ এই ঢাকায় আছেন আমি চিনি ব্যক্তিগতভাবে জানি চোখ দিয়া দেখতে পান না কোটি কোটি টাকার কিন্তু নিজের নিজের অ্যাসেট নিজের কাছের লোকদেরকেও দেখতে পারেন না পৃথিবীর কোনো চিকিৎসকরাও তার এই সমস্যার সমাধান করতে পারেন না কত নামত থেকে মানুষ বঞ্চিত সেখানে আল্লাহ আপনাকে অনেক নামত দিয়ে এক্সাম্পল বুঝতে পারছেন তো একজন ইমানদার বিপদের মধ্যেও সুখের সন্ধান করার চেষ্টা করবে দ্বিতীয়ত নামাজের গুরুত্বর अनुधावन जा नाम अबल ठंडा माथा जिन्हे इच्छाकृत भाव जख नष्ट करी तक अल्लाह आस प्रकम्पित अपराध हो जाए এবং এর দায় যে কত বড় হতে পারে এর শাস্তি যে কত জঘন্য হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য এই ঘটনা থেকে নামাজের গুরুত্বের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে নামাজকে জীবনের যে কোনো কিছুর চাইতে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো শাল্লাহ সব হারিয়ে যেতে পারে কিন্তু নামাজ হারতে পারে না ইমানদারের জীবনে কোন অবস্থাতেই না গাড়ি চটে যেতে পারে লস হয়ে যেতে পারে কাস্টমার চলে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে কিন্তু নামাজ কখনো ইমানদারের জীবনে বাদ থাকতে পারে না যুদ্ধক্ষেত্রে পর্যন্ত মাফ নাই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গরে সেখানেও নামাজ পড়তে হবে হ্যাঁ নামাজ সেখানে পড়ার ক্ষেত্রে বিশেষ বিধান সালাতুল হৌফ আল্লাহ তালা কোরআনে দিয়েছেন কিন্তু তারপর নামাজ পড়তে হবে কারোর সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা নাই এমন কোন কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আছেন এদিকে সতর ঢাকা নামাজের জন্য ফরজ তাকেও নামাজ পড়তে হবে প্রয়োজনে সতর ছাড়া ঢাকা ছাড়া বসে বসে নামাজ করবে, তারপর কেবলার দিকে ফিরে স্থির থাকার মতো অবস্থা ঢেউ তাকে অনবরত মানিয়ে দিচ্ছে তাহলে যেদিকে সম্ভব ওইদিকে ফিরে নামাজ পড়বে তারপর তাকে নামাজ পড়তে হবে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না তাকে বসে পড়তে হবে বসে পড়তে পারছে না শুয়ে পড়তে হবে অঙ্গ মাথা হাত নাড়াতে পারছে না মনে মনে করতে হবে মাফ নাই অজু করার ক্ষমতা নাই পানি নাই তাই মন করবে মাটিতে থাকো আর আকাশে বিমানে থাকুক রেলে থাকুক আর বাসে থাকুক নামাজ কখনো মাফ নেই প্রত্যেকটা বিধানের বিকল্প আছে রমজানে রোজা রাখছেন রাখতে পারছেন না কারণ আপনি সফরে আছেন। ট্যুরে আছেন। শরীয়ত বলেছে অসুবিধা নেই পরে রাখি দিও কিন্তু নামাজের ক্ষেত্রে এটা বলে নাই सफरे आश हम ठीक से नाम पढ़ले चलो ना समय आदाय करते आल्ला तला नाम गुरुत्व बोझ तफिक दान कर चो जेदिन बंद महासत्यर मुखोमुखी जेदिन सवार आगे हिसाब नहीं नाम ठीक बाकी सब सहज को देवे नामजे गर्बड़ सबग पड़ेगा अल्लाह तला के नाम नियमित सर्वोच्च गुरुतर सुंदर भाव में आदाय कर तफिक दान कर नबी करीम सल्लाम তার মর্যাদাও মেয়েরাজের ঘটনা থেকে ফুটে উঠে আল্লাহর কাছে তিনি কত সম্মানিত কত মর্যাদা তার আল্লাহ তাকে এবং তার কাছে নিয়েছেন কোন কথোপকতন করেছেন সেজন্য তিনি কালিমুল্লাহ ইসা সাল্লামকে আল্লাহ তালা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন মাতৃকোলে কথা বলার শক্তি দিয়েছেন তুর পাহাড়ে মুসা আলাহিসাল্লামকে নিয়েছেন এক নবীকে এক এক মর্যাদা দিয়েছেন আল্লা কত বেশি তার শ্রেষ্ঠত্ব যে সবার উপরে সেটি খুব পরিষ্কার ভাবে বুঝে আসে আল্লাহ তালা আমাদেরকে মেরাজের ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করবো সাথে।